ইবনু আবুল আইলাহ রহমতুল্লা আল্লাহ হতে বর্ণিত উম্মুহানি রদিল্লাহ তু আলহ্ন ব্যতীত অন্য কেউ নবী সাল্লাহ আল্লাহ সাল্লামকে সালাতুজ্জুহা অর্থাৎ পূর্বান্নের সালাত আদায় করতে দেখেছেন বলে আমাদের জানা নেই তিনি উম্মুহানি রদিল্লাহ তু আলহ্ন বলেন নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম মক্কা বিজয়ের দিন তার ঘরে গোসল করার পর আট রাকাচ সালাদ আদায় করেছেন আমি তাকে এর চেয়ে সংক্ষিপ্তভাবে কোনো সালাত আদায় করতে দেখিনি তবে তিনি রুকু ও পূর্ণভাবে আদায় করেছিলেন